রসমিমিনত্যাম বিসমিমন ওসিল মহমদ ওল আল তব তাহরীন তীর মহমদ ওআল মহমদ ওলান্দ্বল আদা ও মুম ও হকুকজমীন من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوسيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل معاد وتنفو يوم لا ينفع فيه مال ولا بنون إلا منطى الله بقلب سليم وصل الله على محمد وَأَلَىٰ آلِهِ الطَّيِّبِنَ الطَّاهِرِينَ أما بعد فقد قال النبي الكريم بسم الله الرحمن الرحيم إِنَّ الْحُسَيْنَ مِسْبَاهُ الْحُدَى وَسَفِينَةُ النَّجَاةِ صدق رسول الله صلى الله عليه وآله وسلم أمر بيريو درشوك سورة برندو السلام عليكم ورحمت اپنا و رحمت اللہ وبارکات شکل کے آنرک سلام اور شاعری آج کل انوشان اسلامین بنائے آپتمائشا رکھیں آپ آن کشل منگلے آن سوکھے تھانے تھس پرکار دکھ کشٹک مکتی تک اللہ عبل آلامین کامنا کری آمین آلامین এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ তেসরা সাবান অর্থাৎ প্রিয় নবীর প্রিয় নাতি মা ফাত্মা ও হজরত আলী আলহালামের কলেজার টোকরা আমাদের তৃতীয় ইমাম হজরত ইমামে হোসাইন আলি সালামের জন্মদিবস বা জন্ম তারিখ তাই এই শুভ উপলক্ষে আমি আপনাদের সকলের খেদ আগে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই আর এই শুভ উপলক্ষে যেমন নবী করিম সাল্লা সাল্লামের দুয়ায় বা ইমাম হুসেন আল্লা সাল্লামের সাদকায় আল্লাহ দারদাইল ফরিস্তাকে তার কষ্ট থেকে মুক্তি মুক্তিদান দিয়েছিল ঐরুফ আল্লাহ রব্বুল্লাহ মিন মাওলা ইমাম হোসেন আলা ইসলামের সাতকায় আমাদের সকলের মুশকিলকে আসান করুক এবং আমাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুক ইমাম হোসেন আলাহি ইসাল্লাম আমাদের তিত ইমাম ওনার পিতা হাজরত আলী আল্লাহ ইসলাম আর ওনার মাতা মা ফাতে মজাহর সালামুল্লাহ আলহা ওনার পুরো নাম হচ্ছে হোসাইন ইবনে আলী আর ওনার কুনিয়াত হচ্ছে আবু আব্দুল্লাহ অর্থাৎ আবদুল্লার পিতা ইমাম হোসেন সালামের বিখ্যাত লাকাব বা পদবী হচ্ছে জাকি সৈয়দ শহাদা সাবির শাকির সৈদ শবাব আহল উল্জন্না দলিল আলাহ ওয়তা আবে মারাদিল্লাহ সফিনাতজাত মিসবাহুল হুদা এগুলো ইমাম হুসেন আলিয়ালামের বিখ্যাত পদবি যেটা নবী আলি আসসালাম নিজের হাদিসও বলেছেন ان হুসাইনা مصباح হুদা হুসাইন হেদায়তের আলো অর্থাৎ হুসাইনের মাধ্যমে অন্যরা হদায়ত পাবে বা হেদায়তের আলোয়ে আলোকিত হবে সফিনতুল নিজাত নিজাতের তরী হচ্ছেন এ মামে হুসাইন আলাইসালাম এ মামে হুসায়ন আলাইসালামের মাধ্যমে আমার উম্মত নিজাত পাবে সৈয়দুশহাদা শহীদদের সর্দার ছিলেন উনি জকি মানে পবিত্র নাফস। যে সম্পর্কে সুর ফজর শেষ আয়ত আল্লা রবালাম বলছে ইয়া ই তো নফসুল মতাই রিকা দি তর সেই নফ্স মতন ছিলেন হজরত ইমাম হুসেন আল্লাহ উনার থেকে খুশি হয়ে আলম আরওয়ায় কুর্বানীকে দেখে তখন লৌহ মাহফুজে লিখেছিল ইয়া তোহানুমি ফিরে এসো তোমার প্রতিপালকের দিকে ওই অবস্থায় যে তোমার প্রতিপালক তোমার থেকে রাজি এবং তুমি তার থেকে রাজি ফদ খলিফি এ বাদি জন্নতি তো এই সুসম্মান অন্য কেউ পায়নি আল হাসান আল হোসাইন সেইয়দাই স্বভাবে আহলে জান হাসানা হুসাইন জান্নাতদের যুবকদের সর্দার এ কথা কে বলছেন নবিয়া করিম সাল্লা সাল্লাম তো সর্দার জান্নাতের জন্মদিবস আজ যে জান্নাতে আমরা সবাই আনন্দ সানন্দের সঙ্গে থাকতে চাই তো সেই সর্দারের আজ জন্মদিবস তাহলে আমাদেরকে কত আনন্দিত হওয়ার দরকার কত খুশি হওয়ার দরকার এটা বুঝতে হবে ইমাম হুসেন আলাইসালাম যে দিন বা যে রাত্রে মদিনায় নিজের মায়ের কোলে জন্ম নিয়েছিলেন তুষরা সাবান বৃহস্পতিবারের দিনগত রাত ছিল অর্থাৎ শুক্রবারের ভোরের সময় উনি জন্ম নিয়েছিলেন আর যে সময় ওনার জন্ম হয়েছিল সেই সময়ে ইতিহাস লিখছে আল্লা রব্বুল আল জাহান নামের দরবারদেরকে হুকুম করেছিলেন যে জাহান নামের আগুনকে আপাতত স্থগিত করে দাও দরজা বন্ধ করে দাও নিভিয়ে দাও বুঝিয়ে দাও কেননা নবীর ঘরে সেই সন্তান জন্ম নিয়েছে যার অনুগামী অনুসারীদের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করেছি যার অনুসারী অনুগামীদেরকে আমি জান্নাতের ওয়াদা করেছি তাই এক একদিকে আল্লাহ হুকুম দিয়েছিল জাহান্নামের দরবান বা দায়িত্বে যে ফেরিস্তার ছিল তাদেরকে তোমরা জাহান্নামের আগুন বা দরজা এখন বন্ধ করে দাও আর অন্যদিকে জান্নাতের ফলিস্তা বিশেষ করে রিজওয়ান দরবান জান্নাতকে হুকুম দিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে সাজাও যত সুন্দর করে সাজাতে পারো ফরিস্তাদের সহযোগিতা নিয়ে জান্নাতকে সাজাও এবং হুরক ইলমানকে বলো তারা সেজে এক অপরের সঙ্গে সাক্ষাৎ করুক তারা মাহফিল করুক তারা খুশির আসর সাজাক তখন জিজ্ঞাসা করছে অ্যাপতিপালক কি এমন খুশির দিন আজ তখন আল্লাহর তরফ থেকে হুকুম দেওয়া হয়েছিল আজ নবীর ঘরে সেই সন্তান জন্ম নিয়েছে যাকে আমি এই জান্নাতের সর্দার করেছি জান্নাতবাসীদের সর্দান হবেন তিনি আর তারই কারণে আমার উম্মতের বেশিরভাগ লোকেরা বা আমার বান্ধবদের মধ্যে বহু লোকেরা এই জান্নাতে প্রবেশ করবে আমার নবীর উম্মত নিজাত পাবে এই সন্তানের মাধ্যমে চিন্তা করুন তাহলে কত মর্যাদাধারী কত উচ্চ সম্মান রাখতেন ইমাম হোসেন আলাইসালাম আল্লাহর রব্বুল আলমিনের নজরে আর ওই দিনে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহল আমিনকে হুকুম দিয়েছিলেন আই জিব্রাহল তুমি তোমার সাথী ফেরস্তাদেরকে নিয়ে জমিনে যাও নবীর দরবারে যাও ওনাকে যে অভিনন্দন জানাও उना बोलो, उनार शंतान और ओना के बोल दई सतान अर्थात नाती हासानो हसैनर नाम मुसार वजीर हारुणर बाच्चा नाम रेखे इब्रानी भाषा जाना हारुणर दो नाम छो शब्बर शब्बी तर आरबी जदि व्याख्या तो, तो अर्थ है हसनो हुसैन অতি সুন্দর নাম ছিল তাই জিব্রাইল আমিন আসছিল নিজের সাথীদেরকে নিয়ে নবীর দরবারে মোবারকবাদ বা অভিনন্দন জানানোর জন্যে এমন সময় রাস্তায় দারদাইল ফারিস্তা যার বিখ্যাত নাম হচ্ছে ফিতরুস যে নিজের অহংকারের কারণে বা নিজের এক ভুলের কারণে আল্লাহর কোরদের শিকার হয়েছিল। আর তার ডানা পুড়ে গিয়েছিল ফেরিস্তারা উড়ে বেড়ায় নিজের ডানার ভরে সেই ডানা যদি কেড়ে নেওয়া হয় তখন সে অচাল হয়ে যায় সুতরাং সে অচাল হয়ে এক খণ্ডরে পড়েছিল যখন জিব্রাইল আমিন নিজের সাথীদেরকে নিয়ে জমিনের দিকে আসছিলেন পুরো আকাশে সমস্ত আস আসমানে আল্লাহর হুকুমে একটা খুশির আনন্দের পরিবেশ ছিল মাহল ছিল সমস্ত দিকে ইমাম হোসেন আলাহি ইসাল্লামের গুণ গাওয়া হচ্ছিল তখন ওই দরদাইল ফরিস্তা জিব্রাইল আমিনকে বলছে আ ভাই জিব্রাইল এত হৈ হল্লাস এত আনন্দ কেন আজ আসমানবাসীদের মাঝখানে तक जिब्राइल बोलें आए भाई दर्दाइल आज नबीर घरे सन्तान जन्म नहीं आल्ला बंदा के नेजात देवे नबीर उम्मत्र बक्शिस नेजात समस्त दुख कष्ट मुक्ति पा तक दर्दाइल बोलते आए जिब्राइल भाई तुम्हें जानी अल्लाहर क्रोधे क्रोधित हो निजे भूल सजाएड़ते शक्ति नहीं तो तुम्हें नबीर दरबारे जाभनंदन जाना नबीर दरबार जे हमार सालमाम और हमार तरफ अभिनंदन जान और एक अनुरोध रेखो जेम तुम्हें बोले जो ओई हसैनर माध्यमे अल्लाहर बंदारा अल्लाहर मखलुक्त নিজের দুঃখ কষ্ট থেকে নিজাত পাবে সুতরাং দেখো আমার নিজাতের যদি কোনো উপায় করতে পারো নবীর দরবারে যে আমার সালাম বলো অভিনন্দন জানিয়ে আর বলো দর্দায়ল ফরিস্তা আপনাকে অভিনন্দন জানিয়েছে আর আপনি রহমতুল্লিল নবী আজ আপনার ঘরে এত বড় খুশির দিন আনন্দের দিন আপনার দরবার থেকে কেউ নিরাশ যায় না সুতরাং দর্দায়েল ফরিস্তা আপনার কাছে একটা আবেদন রেখেছে অনুরোধ করেছে আপনার ওই সন্তানের ওসেলায় আল্লাহর কাছে আমার জন্যে দোয়া করে দিন যাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এবং পুনরায় আমার ওই শক্তি বা আমার ডানা আমাকে ফিরিয়ে দেন সুতরাং ইতিহাস লিখছে নবী করিম সাল্লাইসাল্লাম জিবের এই কথা শুনে তখন ওনার কোলে এমামে হোসেন আল্লাম ছিলেন এক সবুজ কাপড়ে জড়িয়ে এমামে হোসেন আল্লাহামকে নিজের দুই হাতের ওপরে নিয়ে এমামে হোসেন আল্লাহ ইসাল্লামকে নিজের হাতের ওপরে নিয়ে নবী করিম সাল্লাই ইসলাম এইভাবে দোয়া করলেন হে আমার প্রতিপালক তোমার নজরে যে আমার এই ছেলের সম্মান বা মর্যাদা বা এর যা অধিকার বা হক সেই হকের ওয়াস্তা দিয়ে আমি দর্দাইলের জন্য ক্ষমা প্রার্থী আল্লাহ তুমি দর্দাইলকে ক্ষমা করে দাও এবং তার থেকে রাজি হয়ে যাও সুতরাং দোয়া করছিলেন ওদিকে আল্লাহর দরবারে নবীর দোয়া কবল হয়ে গেছে ওই ফেরিস্তা দরদাইল যে বহু বছর ধরে খণ্ডরে পড়েছিল নিজের ভুলের সাজা ভোগ করছিল ডানা ফিরে পেল। যেই ডানা ফিরে পেলো সঙ্গে সঙ্গে উড়ে নবীর দরবারে আসল এসে मोबारकबादी धन्यवाद नबी बलें धन्यवाद नए यही बाच्चा के जानाओ जार ओसिलये अल्लाह तुम्हें पुनरए नतून जीवनदान दिए ओर शक्ति दान दिए तुम्हार भूल के क्षमा तुम्हें मार्जनार चो देखे एवं तोमी ओरूप हमार उम्मेर मध्य जा रा আমার এই ছেলেকে ফলো করবে আমার এই হোসায়নকে মেনে চলবে আমার এই হোসায়নের পথের প্রতীক হয়ে চলবে আল্লাহ তার থেকে রাজি হবে তার গুণাকে ক্ষমা করে দেবে এবং সে পরকালের আজাব থেকে মুক্তি পাবে এই বিখ্যাত ঘটনা সমস্ত ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে বিশেষ করে যেখানে এমাম হোসেন আলাহি ইসাল্লামের জীবনে লেখা হয়েছে তো যেমন দারদাইল ফেরিস্তা নিজের ভুলের ক্ষমা পেয়েছিলেন বা নিজের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়েছিলেন ঐরফ আল্লা রব্ব আলমিন ইমাম হোসেন আলাহিসের সৎকায় আমাদের পূর্বের ভুলকে যেন ক্ষমা করে দেয় আর জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে যেন মুক্তি দান করে আমাদের এহো কালো পরকালকে যেন উজ্জ্বল করে আর আমরা উভয় দুনিয়ায় মানে এহো কালো পরকালে যেন ইমাম হোসেনের साथी बा निकटतम हुए स्थान पे पर स्थान थारबाई कर आशा करी तमाम हुसैन अल्लाम विख्यात पदवी सफिनजा अर्थात नेजात तैरी हनी और तो निजात तो ये। तो ये সাবির মানে ধৈর্যধারী শাকির শুকর করতেন সমস্ত অবস্থায় দুঃখে থাকতেন কষ্ট থাকতেন সুখে শান্তিতে সমস্ত অবস্থায় আল্লাহ শুকর করতে থাকতেন তাই ওনাকে সাকির পদবি দেওয়া হয়েছিল সেইদেশা বা আহলে জান্না জানাতের যুবকদের সর্দার হবেন চিন্তা করুন যে জান্নাতের যুবকদের সর্দার হবেন তাকে খুশি করলে সে তানার পাশে বা ওনার পাশে থাকতে পারবে और क्यों जदि ओ सदेह जान्नर सर्दार के कष्ट दिए आघात दिए तरह भेवे आमी इशार बोलते के क्षति तरह के दुख कष्ट दिए जाननाते जाए भेबे देखुकते बुद्धिजीवी जी जथेष जदि बुद्धि थाम हुसैन अल्लाईस्लम के शहीद करा इमाम हुसैन अल्लाई स्ल्लम माता पिता के कष्ट दिए তারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে জান্নাতের সর্দারের কাছে এই আশা নিয়ে আছে যে এমাম হোসাইন তাদেরকে নিজের অন্ডারে নেবেন আপনারা জানেন না আলেমে বার্সাকের বাদশাহ হবেন এমাম হোসেন আলাহাইসালাম আর জান্নাতের যুবকদের সর্দার হবেন এমাম হোসেন আলাহাইসালাম হাসানো হোসেন সেই দেশে বাবা হলে যান না তো সেই হাসান ও হোসাইনকে কষ্ট দিয়ে সেই হাসানো হোসাইনকে আঘাত করে তাদের ওপরে জুলম অত্যাচার করার পরেও উম্মাতে মুসলিমার কিছু দুষ্কর্মীরা স্বপ্ন দেখছে যে আমরাও জান্নাতে যাব। আমরাও জান্নাতে ওই স্থান পাব যে স্থানে নবীর সাহাবিরা বা নবীর বা আল্লাহ নেকবান্দরা থাকবে আদলিল আল আজাতিল্লাহ ইমাম হোসেন আল্লাহামে সফর হয়েছে আল্লাহর পরিচয় হবে এনাদের মাধ্যমে বা এনাদের মাধ্যমে লোক আল্লাহকে চিনবে দুয়ায়ে আরাফায় ইমাম হোসেন আল্লাহ ইসলাম যদি জীবনের সুযোগ পান একবার পড়ে দেখুন কিভাবে ইমাম হোসেন আলাহিসাম নিজের প্রতিপালকের পরিচয় করিয়েছেন তৌহিদ কাকে বলে আর আল্লাহর প্রতি বিশ্বাস কাকে বলে উনি উল্লেখ করেছেন তাই ওখানে একটা ছোট বাক্য বলতে চাই ওই দোয়াই আরাফার ইমাম হোসেন আলাহিসাম বলেছিলেন ওই দোয়াই আরাফায় মান ওয় মা ওয়া মনফক হে আমার প্রতিপালক সে কী পেয়েছে যে তোমাকে হারিয়েছে ওমা ফকাদা মান ওয়াজক আর সে কী হারিয়েছে যে তোমাকে পেয়েছে মানে আল্লাহকে যে পেয়েছে সব পেয়েছে আর যে আল্লাহকে পেয়েছে হারিয়েছে সে কী পেয়েছে সব হারিয়েছে এইভাবে অনেক বাক্য আছে হাজারো বাক্য যার মাধ্যমে এমাম হোসাইসলাম নিজের প্রতিপালকের পরিচয় করিয়েছিলেন সেই इबनु तौहिद जाके बला है तातल कर उम्माते मुसलिमा स्वर्गर स्वप्न देखे ए स्वप्न कखो साकारा और घुम कख भांगा अल्लाह की जगृत करुक जर तौफिक दान करुक एखो जान तरा निजे भूल स्वीकार कर इमाम हसैन अल्लाम पथर पथी होते जो तरा कलो परकाले नेजात चाहे बेले माराजिल्ला इमाम हसैन अल्लामेल्लाक আল্লাহর মর্জি ছাড়া উনি কোনো কাজ করতেন না এমাম হুসেন আল্লা জানাদেরকে আল্লাহ সমস্ত প্রকারের শক্তি দান করেছিলেন সমস্ত কেরামাতি দান করেছিলেন মোজাদ দান করেছিলেন ওনারা যদি চাইতেন তো ফুরাত নদী চলে আসত ওনারদের কাছে পিপাসায় থাকতে হতো না মাটিতে ইশারা করলে পানি বাইর হতো জানাবে আবু তরাব ওনার পিতার ঘটনা শুনিয়েছি পানি মাটিতে হুকুম দিলে পানি বাইরের হতো তারা বা তানারা অত দুঃখ কষ্ট কেন শহেছিলেন কখনো ভেবেছেন যাদের অন্ডারে আল্লাহ সব কিছু দিয়েছিল ইন্নিমা খালাকুসামলা আর্দম মিয়া কমরম মরিয়াওয়ালা মদিয়া ওলা ফালকালা বাহিন তসরি ইল্লাফি মহবতে হাউলাই হামসাল হম তাহতাল কিসাই এই আহলেবায়ত এই আসাবে কিসা এই পঞ্চেতন পাকের বরকতে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে ওনাদের জন্য বা ওনাদের সৎকায় তার শর্তেও ওনারা এত কষ্ট সয়েছেন কেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিভাবে আল্লাহর মর্জির ওপরে রাজি থেকে ইন আল্লাহ ইয়ারানি কাতিল আমা হোসেন আলসালাম সে শব্দ ছিল আল্লাহ আমাকে এইভাবে রক্তে রক্তিত্ব দেখতে চায় এইভাবে আমাকে কাতিল দেখতে চায় আমার রক্ত ইসলামের জীবনের কারণ হবে আমার রক্ত দিয়ে আমি ইসলামকে বাঁচিয়ে যাচ্ছি যদি আমি জীবন দান না দিই আর এজিদের কথা মেনে নেই খোদানা করুক তো ইসলাম শেষ হয়ে যাবে আমার বাবার আমার নানার সমস্ত পরিশ্রম বিফল হয়ে যাবে আল্লাহর দিন শেষ হয়ে যাবে তাই আল্লাহ আমাকে এই অবস্থায় দেখতে চায় আর রাহ দিলে মারাদাহ আল্লাহর সমস্ত মর্জুর ওপরে উনি রাজি থাকতেন তো উনি বলেছেন ইন্নাল্লাহ ইউরিদান রাহী কাতিল আল্লাহ আমাকে এইভাবে রক্তে রক্তিত্ব দেখতে চায় তো সুতরাং আমি পালাতে পারি না আমি বাঁচার চেষ্টা করতে পারি না আমি আমার প্রতিপালকের রাজির ওপরে সবসময় নিজেকে রাজি রাখি তাই ওনাকে ভালো হচ্ছে আর রাদি নফসুল রাহাদি লে মারাদাতিল্লা রেকার ওই কারবালার ময়দানে শেষ সময় ফেরিস্টার মাধ্যমে আল্লাহ ঘোষণা করিয়েছিল যে আয় নতাইন্না এবারে ফিরে এসোনে যে প্রতিপালকের দিকে ওই অবস্থায় যে তোমার প্রতিপালক তোমার থেকে ও তুমি তার থেকে রাজি রাজা তামখলি ফি বাদে জান্নাতি আমার প্রিয় বান্দাদের মধ্যে হয়ে যাও আমার জান্নাতে প্রবেশ করো সুতরাং জান্নাত ওনাদের তো আমরা যদি ওই জান্নাতে যেতে চাই তাহলে ওনাদেরকে ফলো করতে হবে ওনাদের পিছনে চলতে হবে ওনাদের থেকে ভালোবাসা রাখতে হবে ওনাদের মহব্বত করতে হবে হোসাইনু মিন্ন আনা মিন আল হোসাইন হাব্বাল্লাহ মান হাব্বা হোসাইনা বা আবগাদা মান আফগাদা হোসাইনা নবীর হাদিস তুলে দেখুন একবার হাদিসের বই হোসাইন আমার থেকে আমি হোসাইনের থেকে যে হোসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে আর যে হোসাইনকে করে দিতে করবে নারাজ করবে দুঃখ বা কষ্ট দেবে আল্লাহ তার থেকে করদিত দিতে হবে রাগ করবে নারাজ হবে বা সে আল্লাহকে দুঃখ কষ্ট দিয়েছে যে হোসাইনকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে বা হোসাইনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার স্থান কি হবে বলার প্রয়োজন নেই ঐরূপ যদি কেউ হোসাইনকে কষ্ট দেয় তো সে আল্লাহকে কষ্ট দিয়েছে আর যে আল্লাহকে কষ্ট দেবে তার স্থান কি হবে সেও বলার প্রয়োজন মনে হয় তা আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন এমাম হোসেন আলাইসালামকে শরণ করে ওনাকে মেনে বা ওনার আদেশ অনুযায়ী এই দুনিয়া থেকে জীবনযাপন করে যেতে পারি যাতে আমাদের পরকাল উজ্জ্বল হয় বিশেষ করে আলেমে বার্জাক নবীর শেফাত হেলেবায়তের শেফাত হাসরের দিনে হবে কিন্তু বার্জাকের পরিস্থান বা অবস্থা বড়ো কঠিন হবে আলেমে বার্জাক মানে মরার পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যে অবস্থা আমাদেরকে থাকতে হবে তো সেই কবরের মঞ্জির সেই আলেমে বার্জাক বড়ো কঠিন হবে আর আলেমে বার্জাকে যদি কেউ শান্তিতে থাকতে চায় তো তাকে এমাম হোসেন আলাহি সাল্লামের ফলোয়ার্স হতে হবে এমাম হোসেন আলাহিসের অনুগামী অনুসারী হতে হবে আলামের আলমের আলমের বার্জাক রাজা বা বাদশাহ হচ্ছেন এমাম হুসাইন আলা তো সেই বাদশার দরবারে কেউ যদি শান্তিতে থাকতে চায় তো তাকে মেনে চলতে হবে তার হুকম অনুযায়ী জীবনযাপন করতে হবে সেই হুসেন আলাইসালামকে যদি কেউ অমান্য করে শান্তিতে থাকতে চায় তো সে ভুল ধারণার মধ্যে আছে এমাম হোসেন আলাহি ইসাল্লামের জন্ম হচ্ছে তিন সাবান চার হেজরিতে মদিনায় ওনার জন্ম হয়েছিল আর ওনার শাহাদাতে তারিখ হচ্ছে দশই মহরম আশুরার দিন একষট্টি হেজরি ওনার ভাই হাসান আলাইসাল্লামের শাহাদের পরে উনি এমামতের দায়িত্ব বহন করেছিলেন পঞ্চাশ হিজড়ি থেকে একষট্টি হেজরি পর্যন্ত দশ বছর কিছু সময় তারপরে ওনার রওজাহ বর্তমানে ওনার যে কবর রওজাহা ইরাক আপনারা জানেন কার্বালা বিখ্যাত রওজা বিশ্বের সর্ব অধিক জায়রিন বা দর্শক যেখানে একত্রিত হন এটাও একটা অল রেকর্ড পুরো বিশ্বে কারোর দর্শনের জন্যে এত লোক একত্রিত হয় না যত লোক ইমাম হোসেন আলাইসলামের জিয়ারতের জন্য একত্রিত হন তারপরে ইমাম হোসেন আলাই ইসলামের পাঁচটি স্ত্রী ছিলেন জনাবে রবাব জেনাবে লাইলা জনাবে উম্মে শাহাকি শাহের বানু জনাবে সোলাফা শাহের বানুর ছেলে এমামে জাইনুল আবদিন আলি সালাম ইমাম হোসেন আলি সালামের ছেলে জাইনুল আবদিন আলি ওনার মা হচ্ছেন বানু আর জানাবে আলী আকবর যিনি কার শহীদ কড়িয়াল জওয়ান আলী আকবর বলা হয় ওনার মা ছিলেন জানাবে লাইলা আর জাফর এক ছেলে ছিলেন ওনার ইমাম হুসেন আলি সালামের উনি অফাত পেয়েছিলেন ওনার মা ছিল সলাফা জাফর এমাম হোসেন আল্লাহ সালামের জীবনে অফাত পেয়েছিলেন বলে ওনার আর ওনার মায়ের জিকির খুব কম হয় মানে হিস্ট্রিতে খুব কম উল্লেখ হয়েছে তাই অনেক লোক জানাবে জাফর বা ওনার মা সোলাফা ওনার থেকে অবগত নয় ওনারা জানেন না তবে এটা বাস্তব আর জানাবে আলিয়াসগর ও সাকিনা এমাম হোসেন আলাইসালামের ছোটো ছেলে আলিয়াসগর আর ওনার কন্যা রোকাইয়া নাম যার পদবী ছিল সকিনা শকুন পেতেন শান্তি পেতেন বলে এমা হোসেন আদরে ওনাকে সকিনা বলে ডাকতেন তো জানাবি আলী আসগের আর সকিনার মায়ের নাম হচ্ছে রবাব রবাব বিনতে ওমরাউল কায়েশ আর ফাতেমা সোগরা সোগরা বা কোবরা একই কন্যা ওনার আসল নাম ছিল ফাতেমা মা বড় ফাতেমা তাই ওনার পরিপ্রেক্ষিতে উনি फातेमाय सोगरा बमामलाल्ला डाकें और मे मध्य उन्नी बड़ें फेमए कोबरा बत सोगरा कोबरा बटाई मे एम्लामे दूटी कन्या एक रकन डाक नाम हे सका और द्वित हातेमा जार डाक नाम हे सोगरा अच्छा कि अपना बुझे पे तो जाना सोगरार मायर नाम हे उम्मे शाक ইমামে হাসান আলাইসালামের উনি স্ত্রী ছিলেন এমামে হাসান আলাইসালামের শাহাদাতের পরে ইমাম হাসান আলাইসালামের ছোটো ভাই ইমাম হুসেন আলাইসালাম ওনাকে বিবাহ করেছিলেন তো উম্মে সাকের থেকে যে মেয়ে হয়েছিল তাঁনার নাম হচ্ছে ফাতেমায় সোগরা বা বিখ্যাত নাম সোগরা বলে ডাকি এমাম হোসেন আল্লাহ সালামের টোটাল বয়স ছিল সাতান্ন বছর আশা রাখি এমাম হোসেন আলাইসালামের সম্পর্কে এই সংক্ষিপ্ত যতটা ইনফরমেশান দেওয়া এই অল্প সময়ের মধ্যে সম্ভব ছিল আমি বললাম এবারে এমাম হোসেন আল্লাহ সালামের জীবনের কিছু কারনামা মানে উনি ওনার বিশেষ কাজ আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই যেটা হেজরি হিসাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বা বলতে চাই যেমন বললাম ইমাম হোসেন আলাইসালাম তিন সাবান চার হেজরিতে ওনার জন্ম হয় আর সাত হেজরিতে আতে তাঁতহির যখন নাজিল হয় তো ওই চাদরের নিচে উনিও ছিলেন যাদের পবিত্রতার সাক্ষী কোরআন দিচ্ছে বিসমুল্লাহ রহমান রহিম ইন্না মুরদুল্লাহবাহ আনকুম রেশ বেদ উইতাহ তা তাঁতহীরা এই পবিত্র বান্দাদের মধ্যে যাদের থেকে আল্লাহ সমস্ত প্রকারের নিজাজাতকে দূরে রেখেছে বা দূরে রাখার ওয়াদা করেছে অঙ্গীকার করেছে নবী করিমস্লাইসাল্লাম ওনার কন্যা ফাতেমা যারা বা ফাতেমার স্বামী ও নবীর জামাই ওনার ভাই হাজরত আলী আলাই ইসলাম এবং আলী ও ফাতেমার দুই সন্তান হাসান হোসেন আলাহ ইসলাম এই হচ্ছেন পঞ্জন্তনে পাক যখন চাদরের নিচে এসেছিলেন চাদরে যাকে বলা হয় তখন আল্লাহর হুকুম হয়েছিল নবী বলেছিলেন আল্লাহাউলাই আহল বাইস ও খাসি হামি আল্লাহ এই হচ্ছে আমার আহলে ব্যত এই হচ্ছে আমার পরিবারে এই আমার বিশেষ আপন খাসাতি ও হাম্মাতি আল্লাহমালেমন ওয়ালাহ আদেমন আদা আল্লাহ যারা একে ভালোবাসবে এদেরকে ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবেসো আর যারা এদের থেকে নফরত করবে ঘৃণা করবে বা শত্রুতা রাখবে আল্লাহ তুমি তাকে নিজের শত্রু মনে করো বা তাদের থেকে ঘৃণা করো তো আহলে ব্যায়তের ভালোবাসায় আল্লাহ ভালোবাসবে বা আল্লাহ তাকে নিজের প্রিয় বান্ধা বা বন্ধু মনে করবে পছন্দ করবে আর যদি কেউ আহলে বাইতের শত্রু হয় সে হাজার নামাজ পড়লেও কিন্তু আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবে না কেননা নবী করিমসালাম কখনো জীবনে মিথ্যা কথা বলেননি আর নবী বলেছেন আহলে ব্যায়তের শত্রু আল্লাহর শত্রু আর যে আহলে বেতকে ভালোবাসবে সেই নিজাত পাবে সেই আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবে লুকাল আমাল্মা ইল্লা বিয়েত আহলে বেয়েত আল্লাহ আমার উম্মাতের কোন আমালকে কবুল করবে না আহলে ব্যায়তের ভালোবাসা ছাড়া তো সেই আহলে ব্যয়েতকে ছেড়ে যদি কেউ অন্যদের পেছনে চলে আর এই আশা করে যে এনারাই আমাদেরকে নেজাত দেবেন তাঁরাই নিজাত করবেন হাসলের মাদানে তাঁরাই এই আহলে ব্যায়তের সেফাতের অপেক্ষা করবেন আজ উম্মাতে মুসলিমা নিজের ভুল ধারণার মধ্যে বা জ্ঞানের অভাবে যাদেরকে নিজের অসিলা বা নিজের অভিভাবক বা নিজের নেজাতের কারণ মনে করছে তারাই কাল নেজাত খুঁজবে এই আহলে ব্যায়ের দরবারে তাই এখনও সময় আছে সুযোগ আছে তাদেরকে ফলো করুন জানারা আমাদের জন্যে আল্লাহর তরফ থেকে ওসিলা হয়েছিলেন বা আমাদের নিজাতের জন্য আমাদের হেদায়তের জন্য এসেছিলেন এমাম হোসেন আলাহিসাম চব্বিশ জিলহেজ্জা নয় হিজরিতে মোবাহলার ময়দানে গিয়েছিলেন মিথ্যাবাদীদের বিরুদ্ধে যে সত্যবাদীদেরকে নিয়ে নবী করিম সাল্লাহসাল্লাম মোবাহলা করতে গিয়েছিলেন খ্রিস্টানদের সঙ্গে ইসাইদের সঙ্গে সেই নবীর সাথীদের মধ্যে ছিলেন হজরত আলী ফাতেমা হাসান ও হোসেন এই সত্যবাদীদেরকে ছেড়ে কাদের পিছনে ঘুরে যাচ্ছেন কাদের পিছনে বেড়ে বেড়াচ্ছেন কাদের পিছনে নিজাত খুঁজছেন যাদেরকে দেখে খ্রিস্টানের ধরম কুরুরে বলেছিল আমাদের সামনে এমন সত্যবাদীরা এখন এসেছেন যদি এনারা ইশারা করেন তো পাহাড় নিজে জায়গা ছেড়ে দেবে আর তারা মারাফত রাখতেন আল্লাহর গ্রহণতে তাদ সম্পর্কে এইভাবে লেখা হয়েছিল যে আল্লাহ এনাদেরকে ভালোবাসেন আর এনারা যা বলবেন তাই হবে আল্লাহ কখনো আহলে ব্যায়তের কোনো কথাকে অমান্য করেন না তারপরে রবিউলাউ আলে এগারোই হিজড়িতে আপনারা জানেন দশই হিজড়িতে নবী করমসাল্লাম শেষ হজর পরে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আঠাশ সফর এগারোই হিজরেতে ওই এগারোই হিজরিতে নবীর পরে যখন আহলেবায়দকে বিশেষ করে হজরত আলী আলহিসাম জানার প্রতিনিধি হওয়ার উত্তর অধিকারী হওয়ার নবী নিজের খলিফা হওয়ার ঘোষণা করেছিলেন আর গাদে কুম্মের ময়দানে ওনার বিলায়তের এলানও করেছিলেন মনকুন্ত মাওলাহ ও ফহাদা আলিউন মাওলা আজ পর্যন্ত আমি যাদের অভিভাবক ছিলাম যাদের মাওলা ছিলাম আজ থেকে আলী তাদের মাওলা সেই মাওলা আলী আলি সালামকে ছেড়ে যখন উম্মতে মুসলেমা কাউকে নিজের অবভাবে করে করে নিয়েছিল তখন এই এমাম হোসেন আলি সাল্লাম নিজের মাতা পিতার সঙ্গে ওই সমস্ত বিশিষ্ট সাহাবিদের বাড়িতে গিয়েছিলেন যে আহলেবেদের দরওয়াজায় সকলকে যেতে বলা হয়েছে কত মজবুর করা হয়েছিল এই আহলেবেদকে চিন্তা করুন ওই মাওলা আলি আলাইসালাম মাফাতেমা জার হাসান হুসাইন ওই সমস্ত সাহাবি তারা বয়স্ক সাহাবি ছিল তানাদের বাড়ি গিয়েছিলেন যারা বদেরের যুদ্ধের নবীর সঙ্গে ছিলেন চিন্তা করুন তো এখানে লিখছে তারিখ লিখছে আহলে বাদেরকে দরপে জানা মানে ওনাদের দরওয়াজে গিয়েছিলেন বলেছিলেন এ অমুক সাহাবি না এক এক করে নাম আমি কত নাম নেবো এক এক করে তাদেরকে বলেছিলেন যে তোমাদের সামনে চোখের সামনে কি নবী আমার বিলায়তের ঘোষণা করেনি আমার খলিফ হওয়ার ঘোষণা করেনি কয়েক স্থানে উনি ঘোষণা করেছিলেন আমার বেলায়েতের ঘোষণা না করা পর্যন্ত ইসলাম পরিপূর্ণ হয়নি আল্লাহ ইসলাম থেকে রাজি হয়নি যতক্ষণ হজরত আলী আল্লাহ সালামের বেলায়তের ঘোষণা নেওয়া হয়েছিল তাহলে আমার অধিকার কেড়ে নেওয়া হয়েছে আর আমার স্থানে অন্য কাউকে বসিয়ে দেওয়া হয়েছে এখনও আপনারা চুপচাপ ছাঁকছেন এখনও কিছু বলবেন না তখন ওই সমস্ত সাহাবিদের মধ্যে বেশিরভাগ তারা বলেছিল আলী আমরা এখন বড়ো অসহায় কেননা যাদের হাতে খেলাফতে চলে গেছে যদি এখন তাদের বিরুদ্ধে যাই তারা বলবান তাদের পেছনে লোক আছে তাদের কাছে পয়সা আছে রাতের অন্ধকারে হয়তো আমাদেরকে মেরে ফেলবে আক্রমণ করবে তখন হজরত আলী আলাইসালাম বড় দুঃখের সঙ্গে বলতেন আপনারা মানুষের ভয় করছেন একবার আল্লাহর ভয় করছেন না যে কাল আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন নবী যখন জিজ্ঞাসা করবেন আসেনের ময়দানে কেন তোমরা সঠিকের সাথ দেও কেন হকের সাথ দেও আল হকাল আলীমাল হক আল কোরআন মাল আলীমাল কোরআন এ সমস্ত হাদিস সমস্ত হাদিসের বইতে আছে চুল পরিমাণে মিথ্যা কথা বললে আল্লাহ আমাকে ক্ষমা করবে না যেখানে আলী হক সেখানে আর হক যেখানে আলী সেখানে কোরআন আলীর সঙ্গে আলী কোরআনের সঙ্গে সেই আলীকে ছেড়ে সেই হককে ছেড়ে তারা ভুলপথের দিকে চলে গেছে আর আপনারা এখনো চুপচাপ আছেন तक अलियालमें देखी खूब शीघ्र युंदर दुनिया विश्रीय दस्युर दुष्कर्म कारण नए भलो मानुष्टे चुप थार कर कारण मानी अपन मत भलो लोक चुप थक और दस्युरा दुष्कर्मी सूझ पाए दुनिया विश्रीय हो जाएंगला घटे दुनिया अशांति चढ़ाबे इसलम नामे शांत नामे अशांति चलाना और प्रैक्टिकल सेटाई शुरू हो चल जो आज चलते इसलमर नामे शांत नामे अशांति सृष्टि से ही समय जदि शांति बजाय रखा हतो तो आज पूरा विश्व एकटाई शांति दिन हतो और से इसलम क्या मानूष निजे जीवन शांति चाय इसमाम से शांति सकल के दान तो क्यों मानुष ইসলামকে অমান্য করবে বা অস্বীকার করবে কিন্তু মুসলমানেরা যারা শান্তির রক্ষক ছিল তারাই যখন শান্তিকে ভঙ্গ করা শুরু করল তখন মানুষের ইসলামের থেকে বিশ্বাস উঠে গেল তখন তারা একে আর শান্তির দিন মনে করছে না আর আজ পুরো বিশ্বে ইসলাম নিজের অরিজিনাল স্মৃতি বা ইসলামের যে চেহারা সে হারিয়ে গেছে अशांिर नाम इसमें कारण छोड़ दर थे दूर चले जावा तमाम हसैन आलम निजर माता पितार संगे भाइयर बाड़ी गा सबकि चो देखे चें, शुने नबीर का तरह अपनारा क्यों चुप हो क्यों ओई आंदोलन साथ दी क्या षड़े शिकार हो নবী বলে গেছেন কিন্তু তোমাদের মধ্যে দুটোই গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি কে তব্লাহর আহলে ব্যায়ী আল্লাহর গ্রহণে এবং আমার ইত্যার আহলে ব্যত মাইন তামস তুম বেহমালন্তী যতক্ষণ এই আহলে ব্যতের থেকে তোমরা জড়িত থাকবে কখনো গুমরা হবে না পদ হবে না আলাই আল হাউদ আর এই আহলে বেত এবং কোরআন এক অপর থেকে ভিন্ন হবেন না যতক্ষণ হাউসে কেন আমার সামনে উপস্থিত না হচ্ছেন মাসলো আহলে ব্যায়িকা মাসাল সফিনতে নূ মান রাখে বাহানা ঘরে কাহা ও হাওয়া আমার আহলে ব্যাতের উদাহরণ নূর নবীর তরির মতো যেমন নূরবীর তরিতে যারা সওয়ার হয়েছিল তারাই নজাত পেয়েছিল ওইরূপ আমার আহলে ব্যায়তের সঙ্গে যারা জড়িত থাকবে তারাই নজাত পাবে ইন্নআলা হুসাইন আহবাহতা ও সফিনা নজাত বিশেষ করে ইমাম হুসাইন ইসলামের সম্পর্কে জানার জন্মদিন নবী বলেছেন আমার হুসাইন হেদায়তের আলো জ্যোতি सफीनातुलजात तुम्हारा एकालो परकाली नजात चाहो तो हुसैन दरबार एसैन अनुगामी अनुसार ही हर हुसैन बिुदे जरा नाम दरकार नहीं तरह पद थ दूरे चलो क्यों तारा पद भ्रष्ट हो गल तई इमाम हुसैन अल्लाम जो मदीना रवाना होनी बोले এমনি খরাজ তালাবল ইসলাফি উম্মতে জাদ্দি আমার নানার উম্মত পদভর হয়ে গেছে তারা হকের থেকে দূরে চলে গেছে আমি তাদেরকে হকের দিকে ফিরিয়ে আনতে চাই তাদেরকে সৎ দিকে নিয়ে আসতে চাই ওরিদয়ান আমরা বিল মারুফ ও আনহা আনিল মু আমি তাদেরকে নেকির হুকুম দিতে চাই বা অন্যায় থেকে তাদেরকে বাধা দিতে চাই আসির সিরাতে আবি ও জদ্দি রসুলিল্লাহ আমি আমার বাপ দাদার সিরাতকে রায় করতে চাই নবীর সিরাত আমাদের জন্য সন্ন্যত সাহাবিদের সিরাত যারা নিজেরাই নবীর পরে নবীর পথ ছেড়ে দিয়েছিল যে সমস্ত যে সম্পর্কে কোরআন বলছে ইনক্লাব তোমালা আঁকা তোমরা নিজের পূর্বপুরুষের দিনের দিকে ফিরে গিয়েছিলে কারা কোন সাহাবের ছিল একবার ইতিহাস তুলে তো দেখুন এত পরিষ্কারভাবে বলছি তারপরেও যদি চোখ না কোলে তারপরেও যদি বিশ্বাস না ফেরে তারপরেও যদি জাগ্রত না হন তো আর কিছু করার নেই তো নবী করিম সাল্লাম নিজের এই সন্তান এমাম হোসেন আলাই ইসলামের সম্পর্কে বহু কিছু বলে গেছেন যে আমার হুসাইনের মাধ্যমে আমার উম্মত নিজাত পাবে আর যে হুসাইনকে ছেড়ে দেবে তারা ডুবে যাবে যেমন নুহনবীকে যারা ছেড়েছিল তারা শেষ হয়ে গিয়েছিল বা ডুবে গিয়েছিল জিলির্জা পঁয়ত্রিশ সিজিরিতে যখন মাওলা আলী আলাইসলামকে সাধারণ মুসলমান খলিফা বলে মেনে মেনে নিয়েছিল তখন এমাম হোসেন একটা খোদ্ দিয়েছিলেন আজ যে আলীকে তোমরা মেনে নিয়েছ রূপে। जदि आज थ पचिस बसर आगे जदि मेने और ओई भूल आज थ पचिस बसर आगे करा करते तो आज यूर दिन देखते हतोना आज ये तुम्हारे एहतेज करते हतोना उम्मते मुसलिमें एक लड़ाई करतना क्यों हमार बाबा आली इंसाफे आलम बर्दार छें कारो संगे कखो अन्याय करें कौर हक मारें কখনো কারোর পরে জুলুম ও করেন নি তো আজ তোমরা বাধ্যমূল্যক জুলুম অত্যাচার সইতে না পেরে পীড়িত হয়ে কষ্ট অনুভব করার পরে আজ যে আলীকে তোমরা মেনে মেনে নিচ্ছ নিজের জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য এই আলীকে যদি প্রথমেই মেনে নিতে তোমাদের এত কষ্ট সইতে হতো না আর ইসলামের মধ্যে এত পরিবর্তন সৃষ্টি হতো না বা ইসলাম এত দূরে চলে যেত না বা সঠিক রাস্তা থেকে যে দূরে তোমরা নিয়ে গেছ আর আজও যদি আমরা নিজেরা না জাগি আর ওই ভুল পথের উপরে চলতে থাকি তো আমাদের নিজাতের কেউ রাস্তা পাবে না আমাদের নিজাতের কোনো উপায় নেই আমরা দুনিয়ায় এইভাবে লজ্জিত হতে থাকবো যতদিন সঠিক ইসলামকে নাম এনে চলবো সঠিক ইতিহাসকে নাম এনে জানার চেষ্টা করব আর যারা আল্লাহর তরফ থেকে আমাদের হাদিয়ে রাহবার হয়ে এসেছিলেন যতদিন সেই আহলে আহলেবায়তে নবীকে ফলো না করবো আমরা কখনও হেদায়ত পাব না না নিজাত পাবো তারপরে হক আলীর সঙ্গে আল হক মাল আলী ওয়াল আলী মাল হক আল্লাহম্ম হক কাহস মাদারা আলী হক আলীর সঙ্গে আলী হকের সঙ্গে আল্লাহ হককে সেই দিকে মোড়ে দিও যেদিকে আলী যাবে এ বলেননি যে আলী তুমি সেদিকে যেও যেদিকে হক থাকবে বা হক যাবে না হককে বলেছেন এইভাবে দোয়া করেছেন নবী আল্লাহম্ম হক কাহেসু মাদারা আলী যেদিকে আলী যাবে সেদিকে হক হবে বা সেইদিকেই হককে রেখো তার চিন্তা করুন এবং হোসিয়াল্লাহ ইসলামের হিস জীবন হিস্ট্রিতে আরও কিছু অনেক লেখা আছে সাঁত্রিশ হিজড়িতে সিফিনের যুদ্ধে সিফিনের যুদ্ধ মোনাফিক আর মমিনদের মাঝখানে যুদ্ধ ছিল মনে রাখবেন আমি পুরো যুদ্ধের ইতিহাস এখন বলতে চাচ্ছি না বিস্তারিত ঘটনা তবে খুব সংক্ষিপ্ত যদি বলতে চাই তো সিফিনের ময়দানে একদিকে ছিলেন হজরত আলী আল্লাহ সালাম আর ওনার সাথীরা আর দ্বিতীয় দিকে ছিল হাকিমে শাম তো হজরত আলী আলাইসালামের বিরুদ্ধে যে যে এসেছিল ইসলামী ইতিহাস তুলে দেখুন তারা পরে ভুল স্বীকার করতে হয়েছে আর সবাই উম্মাতে মুসলিম আর বুদ্ধিজীবীরা বলেছে যে হজরত আলীর বিরুদ্ধে যারা এসেছিল তারা ভুল করেছিল ওই সিফিনের ময়দানে যেন আম্মার ইবনি আসিরকে কাতল করা হয়েছিল আর যে আম্মারের সম্পর্কে ইতিহাস বলছে সমস্ত হাদিসের বই বলছে আম্মার আমার তক্তলকাল বাগিয়া एक बागी दल तुम्हें शहीद कर बिरोधी इसलम के बगवत कर जरा बहरे चले जाद करजरत अलीसलम संगे छें जरा अम्मार यसिर तल आल बिुद्धे जरा सिफेनर मैदान में ता छुदी क्यू बोलो अपन का प्रश्न कर যারা আম্মারকে শহীদ করেছে নবী তাদের সম্পর্কে বলছেন এরা হবে বাঘী ইসলামের দুসমান শত্রু তাহলে হজরত আলী আল্লাহ ইসলাম ও আম্মার ইয়াসিরের বিরুদ্ধে সিফিনের ময়দানে হাকিমে শাম এজিদের বাপ বা তার দল ছিল তারা সৎপথর ওপরে ছিল না বুলপথরের উপরে এখানে বুঝে নিন তো ওখানে মুসলমান এবং মুনাফিকদের মধ্যে মানে মুসলমান রূপে তারা ছিল সাধারণ রূপে তারা মুসলমান ছিল কিন্তু মুনাফিক ছিল তাই সত্য মুসলমান আর মুনাফিকদের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে সিফ্ফেনের যুদ্ধ বলা হয় তারপরে যে আ আটত্রিশ যুদ্ধ হয়েছিল খারিজ খারিজিওকে সাথ মানে যারা ইসলামের বিরুদ্ধে খরচ করেছিল এটাও বড়ো হিস্ট্রি তারপরে একচল্লিশ হিজড়ি থেকে যখন চল্লিশ হিজড়িতে ওনার পিতাকে কুফায় শহীদ করা হলো তারপরে এমাম হোসেন আলাই ইসলাম মদিনায় ফিরে এসেছিলেন পুনরায় পঞ্চাশ হিজড়িতে ওনার ভাইকে হাসানকে বিজ দিয়ে শহীদ করা হলো তারপরে উনি এমামতের দায়িত্ব গ্রহণ করলেন বা দায়িত্ব নিলেন আর একান্ন কি বা হিজড়ি থেকে নিয়ে একষট্টি হিজড়ি পর্যন্ত উনি এই দায়িত্ব ছিলেন আর একান্ন বা বাহান্ন হিজড়িতে যখন ওই হাকিমে শাম যেন হজার বিন আইদি আল কিন্দি হজরত আলী আল ইসলাম নবির প্রিয় সাহাবি যে সাহাবির লাশকে আজ থেকে কয়েক বছর আগে আই এস আই কবর থেকে বাহির করে অপমান করেছিল চোদ্দোশো বছর পর্যন্ত কবর যে লাশ ওইভাবে আছে চুল পরিমাণে কোনো ক্ষতি হয়নি তাহলে কত আল্লাহ নেক বান্দা ছিলেন মনে রাখবেন এটাও নদীবের হাদিস আল্লাহর নেক বান্ধদেরকে কখনো জমিন খেতে পারে না তাই ওই সাহাবির ওপরে যারা জুলুম করেছিল জানাবে হুজর বিন আদিকে ডেকে হাকিম সাহেব বলেছিল আলীর বিরুদ্ধে বলো আলীরকে আলীর নিন্দা করো তখন জনাবি হুজুর বিন আদি বলেছিলেন যে আলীর সম্পর্কে নবী করি সাল্লা সাল্লাম বলেছেন ইয়া আলী লাহবুক ইল্লাহ মমিন ওয়ালাই হবুকুদ কাফির আব মুনাফিক আলী তোমাকে ভালোবাসবে না কিন্তু মমিন ছাড়া অর্থাৎ যে মমিন হবে সেই তোমাকে ভালোবাসবে আর তোমার থেকে ঘৃণা করবে না কিন্তু সেই ব্যক্তি যে হয় কাফির হবে নইলে মুনাফিক হবে আমি কি আলী থেকে ঘৃণা করে বা আলীর ঘৃণার প্রকাশ করে নিজেকে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাব তাই ওনাকে খাতল করা হয়েছিল একবার ভেবে দেখুন এটা ইসলাম আমাদেরকে দাওয়া দিচ্ছে এগুলো বোঝার জন্যে তারপরে অষ্টান্ন হিজড়িতে মেনার ময়দানে মোহামসিল ইসলাম খোদ্বা ছিল যে দেখো তো ওম্মাতে মোসলামা তোমরা কত ভুল করছো আমার বাবাকে ছেড়ে আমার বাবার পরে আমার ভাই হাসানকে তার অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে এখন হাকিমে এসাম যার তোমরা আছো মনে রাখো আস্তে আস্তে ইসলাম শেষ হয়ে যাচ্ছে ইসলাম মিসগাইড হয়ে যাচ্ছে নব্বই দিনকে শেষ করে ফেলছে এরা এখনও তোমরা সজাগ হও বহু চেষ্টা করেছিলেন এমাম হোসেন আলাহ ইসলাম এমাম হোসেন আলাহিসাম অত সহজে যুদ্ধের জন্য তৈরি হননি ওনার ভাই মজবুরিতে সলহা করেছিলেন উনি শুধু সময়ের অপেক্ষা ছিলেন আল্লাহর হুকুমের ইশারায় ই আল্লাহর ইশারার অপেক্ষায় ছিলেন আর এই পিরিয়ডে উনি উম্মাদকে সগা সজাগ করছিলেন যে এখনও তোমরা নিজের ভুল থেকে বাইরে আসো নিজের ভুল ভাঙো জাগো এখনও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও বা ওঠো এইভাবে খোদবাদ দিয়েছিলেন তারপরে ২৮ রজব ষাট হিজড়েতে যখন ওনার গ্রেফতারের হুকুম আসলো এজিদের তরফ থেকে যে হয় হোসাইন বায়াত করুক আর নইলে তাকে গ্রেফতার করে আমার দরবারে পাঠিয়ে দেওয়া হোক কাতল করা যা তবে কম পাওয়া যায় বেশিরভাগ রবায়ত যেটা বলছে হয় হোসাইন বায়াত করুক আর নইলে কাতল করে দেওয়া হোক যখন দরবারে ডেকে ওলিদ আতাবা বললো যে এই এসেছে হাকিমের শামের এজিদের তখন ইমাম হোসেন আলাহিসাম বললেন আই तुम्हें कि भावी करब तक वलिदार मंगल तक इमाम एक विख्यात शब्द हुसैन तो दूर कथा मिसल मने रेखार मत जरा सत्यर प्रतनिधि सत्यर पथर प्रतिक्तरे आल्लर भय थको एजिद मत लोकर हाथ बना हुसैन एजिद हाथ बैत करबा एक बोलें मिसली मैं मत क्यों और लोकर हाथों बैत करबे की क्या पर्यटन रूल एंड सिसटेम तैरी गुसैन যে হয়তো হোসাইন থাকবে না অতীতকে এজিদের শেষ হয়ে যাবে কিন্তু হোসাইন ইয়াদ বাকি থাকবে এজিদ ইয়াতও চলতে থাকবে এজিদ ইয়াতের বিরুদ্ধে জুলম অত্যাচারের বিরুদ্ধে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে হোসাইনিয়াতরা সবসময় দাঁড়িয়ে থাকবে তারা অন্যায়ের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করবে না সংযত করবে না অন্যায়ের আগে কখনও নত হবে না সেই পরিচয় হচ্ছে আমাদের আহলে বাইতের অনুগামী অনুসারীরা আমরা নিজের জীবন দান দিতে পারি কিন্তু অন্যায়ের আগে কখনও নত হতে পারে না ভুল কিসে নিজের কে ভুল পথের প্রতীক করতে পারি না বা ভুলকে মেনে নিতে পারি না এটাই হচ্ছে দুনিয়া আমার পরিচয় তাই এমাম হুসেন আলাইসলামকে নত না হওয়ার কারণে যে কুরবানি দিতে হয়েছিল একষট্টি হিজড়েতে কারবেলায় ওনাকে শহীদ করা হয়েছিল আগে উনি মক্কাত মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন ওখানে যখন বহু চিঠি আসলো পুফাবাসীদের তরফ থেকে মাওলা আসুন এখানে ওবায়দুল লেবনে সিয়াদ এজিদির প্রতিনিধি হয়ে ইসলামকে শেষ করছে ধ্বংস করছে আপনি যদি না আসেন হাসনের ময়দান আমরা সবাই আপনার নানার কাছে ফরিয়াদ করব যে হোসেন থাকতেও আমাদেরকে গাইড করেননি আমার হেদায়ত করেননি তাই এমাম হোসেন আলাইসলাম ওই কুফাবাসীদের ডাকে ইরাকবাসীদের ডাকে গিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয়ে তারাও একসময় এজিদ বা ইবনে জিয়াদের ভয়ে তারাও এমাম হোসেন আলাহ ইসলামের সাথে ছেড়ে দিয়েছিল কি দুনিয়ার লোভ লালুসায় अनेकृत हो गल और एम लोक समस्त जतर मध्य पाव जाए अल्लाह रबुल आलमीन हिदायत जो ना कर कि कर नहींषट्टी हिजरीतेमाम मुसीलामरम दस तारीखे कारवलैद कर तब तर आगे पेसारे सद अमर इबने सद कार एजिद दल जेनपति से जख युद्ध घोषणा कर लेमामलें ना एखिम जुद्ध चाहिए सन्धि चाह शांति चाह লড়াই করতে চাই না উম্মাতে মুসলেম রক্ত এইভাবে জমিনের ওপরে বোতে বাবাতে চাই না বা রক্তপাত করতে চাই না এখনো সুযোগ আছে আমি এই যেদের সঙ্গে সরাসরি কথা বলতে চাই আমাকে সুযোগ দেওয়া হোক আমি তার সঙ্গে যে সাক্ষাৎ করে তার সঙ্গে কথা বলতে চাই ওবায়দুল্লাহ ইব্রাজ ভাবলো যদি এই যে কাছে এমাম হোসেন পৌঁছে যান তো হয়তো একটা সন্ধি হয়ে যাবে আর নইলে হয়তো এমাম হোসেন আল ইসলাম আল্লাহ ওনাকে সমস্ত প্রকারের শক্তি দান করেছিলেন সুতরাং और पितार रक्त ओर मध्य आदि एजिद हर जाए तो एजिद राजित्व जा रारित्व जा भावल ना एखान होसैन के बड़ोते देना ते सीठी लिखल एजिद के, शुंग के हुसैनर मन आशा यही हुसैन तुम्हारे आसते चायदी एक बार हुसैन तुम्हारे पच्चे जाए मन रखो हाई तो हसैन तुम्हें शेष को तुम्हार जगह नहीं ने बोलता আমি হোসেনকে এখানেই শেষ করে দিচ্ছি সুতরাং ওখান থেকে ইশারা আসলো যেটা এজিদ অমান্য করেছিল পরে যে আমার কাছে যেন না আসে সুতরাং চক্রান্তর করে ওখানেই আর ওটাই মন্দির ছিল এমাম হোসেন আল্লাহ ইসলাম আল্লাহর তরফ থেকে ওই ওয়াদাও নিয়ে এসেছিলেন কার্বালের জমিনে সুতরাং সেই কার্বালের জমিনে সে একষট্টি হিজড়েতে ওনাকে শহীদ করা হয়েছিল ইনশাআল্লাহ এমাম হোসেন আল্লাহ ইসলামের জীবনের আরও বহু ইতিহাস আছে বহু ঘটনা আছে যেগুলো আপনাদের প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে বলতে থাকবো আজ এই শুভ দিনে আমার বক্তব্য শেষে শুধু আমি এতটুকু বলতে চাই যদি আমরা নেজাত চাই তো ওই সফিনতুন নেজাত মানে নেজাতের তরিতেীতে সহার হতে হবে অর্থাৎ হোসাইনের পথের পথিক হতে হবে বা আহলে ব্যয়াতের পথের প্রতীক হতে হবে যদি আমরা নেজাত চাই আর যদি আহলে ব্যায়তের পথ থেকে আমরা দূরে চলে যাই হোসাইনের মিশন থেকে দূরে চলে যাই তো আমাদের এহকালো পরকালে নেজাতের কোন রাস্তা থাকবে না কেউ আমাদেরকে মঞ্জিল পার করাতে পারবে না আমরা পুলিশেরাত পার করতে পারব না আর যদি পুলিশ রাত পার না করতে পারি তাহলে কোন স্বর্গে যাব স্বর্গ তো পুলিশেরাতের পরে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমরা আল্লাহর ওলিদের জীবনী থেকে যেন শিক্ষা লাভ করে সৎপথের পথি হতে পারি বিশেষ করে যে আহলেবায়াতের অনুগামী অনুসারে হয়ে আমাদেরকে জীবন জীবনযাপন করতে বলা হয়েছে আলমে বার্জাকে ইমাম হোসেন আলাহিসাম যে রিয়াসের বাদশাহবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান কর এমাম হোসেন আলাহিসামকে ফলো করে যেন আমাদের পরকালকে আলমে বার্জাককে আমরা শান্তিপূর্ণ করতে পারি আর এমাম হুসেনও ওনার মাতা পিতা বা ওনার নানার শেফাত পেয়ে যেন আমরা জানতে প্রবেশ করতে পারি ওয়াকা আলহামদুলিল্লাহ রবিল আলমিন